ইবনু আব্বাস রাজ্লাহ তাল্লানী হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে জাহান নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি কারণ তারা কুফরি করে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুপড়ি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের সাথে ইহসান করতে থাকো অতপর से तुम सामान्य अवहेला देखते पे फेमी कखो तुम निकट होते भलो व्यवहार पानी